আইসা রাজিয়াল তাল্না হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন আর সালাতে সে চাদরের কারুকার্যের প্রতি তার দৃষ্টি পড়ল সালাদ শেষে তিনি বললেন এ চাদরখানা আবু জাহমের নিকট নিয়ে যাও আর তার কাজ হতে আমি জানিয়া অর্থাৎ কারুকার্য ছাড়া মোটা চাদর নিয়ে আসো এটা তো আমাকে সালাত হতে অমনোযোগী করে দিচ্ছিল হিসাম ইবনু উরওয়াহ রহমতুল্লাহি তার পিতা হতে এবং আয়সা রদিয়াল্লাহ তাল হতে বর্ণনা করেন যে নবী সাল্লা সাল্লাম বলেছেন আমি সালাত আদায়ের সময় এর কারুকার্যের প্রতি আমার দৃষ্টি পড়ে তখন আমি আশঙ্কা করছিলাম যে এটা আমাকে ফিতনায় ফেলে দিতে পারে